আবু সাইদ খুজরি রজিয়াহত বর্ণিত যে তিনি নাবী সাল্লাহ আল্লামকে বলতে শুনেছেন যখন তারই সামনে তার চাচা আবু তালিবের আলোচনা করা হলো তিনি বললেন আশা করি কিয়ামতের দিনে আমার সুপারিশ তার উপকারে আসবে অর্থাৎ আগুনের হালকা স্তরে তাকে ফেলা হবে যা তার পায়ের গোড়ালি পর্যন্ত পৌঁছবে আর এতে তার মগজ ফুটতে থাকবে ইয়াজিদ রহমতুল্লাহ আলহিও এই হাদিসটি বর্ণনা করেছেন এবং আরও বলেছেন এর তাপে মস্তিষ্কের মূল পর্যন্ত ফুটতে থাকবে